আসসালামাইকুম আহমতুল আপনারা দর্শন করছেন বাংলা পিস টিভি তার মাধ্যমে ইসলামী জ্ঞান ইসলামী চর্চা ইসলামী অর্থনীতি হালাল ও হারাম বিভিন্ন অর্থে এবং রুজিতে আপনারা সেসব কথা শুনছেন জানছেন মানার চেষ্টা সবাই রাখবেন আমরা এবং আপনারা সবাই উপকৃত হবেন ইনশাল্লাহ কেয়ামতের দিন আমাদের পাথেও হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আল্লাহ আমিন আজকের আলোচনায় আমরা আলোচনা করার চেষ্টা করব একটা অর্থনৈতিক দিক সেটা হচ্ছে অনেক মানুষ আছে যারা পরের মাল ভক্ষণ করে আর সেই পর হয় হকদার হকদারের মাল হক লুটে নিয়ে আত্মসাত করে যার পাওয়ার কথা ছিল তাকে ফাঁকি দিয়ে নিজে তা ভক্ষণ করে মৃত্যুর পূর্বে যে ধনী ব্যক্তি তার এক তৃতীয়াংশ মালের ভিতরে ওসিয়ত করে ওসিয়ত কার জন্য করা যায় উইল কার জন্য করা যায় যে ওয়ার নয় তার জন্য যদি সে ওই মৃত ব্যক্তির ওয়ার হয় তার নামে ওসিয়ত করা জায়জ নয় তার নামে উইল করা জায়জ নয় আর যে উইল করবে যার নামে করবে সে ওয়ার হবে না তা কিন্তু এক তৃতীয়াংশ মালের ভিতরে হতে হবে তার বেশি না যদি ওষীয়ত করে মারা যায় তাহলে তার সেই ওসিয়ত পালন করাও আজেব এবং তাতে রদবদবদল করা যায়জ নয় ওসিয়ত করেছে ওসিয়তটা পাল্টে দিলাম নকল করে দিলাম রকম ভাবে রদবদল করা যায়জ নয় যার বা যে প্রতিষ্ঠানের জন্য অথবা যে কাজে ওষীয়ত করা হয়েছে ঠিক সেই প্রতিষ্ঠানের জন্য অথবা সেই কাজের জন্য তা ব্যবহার করতে হবে অন্য কাজে ব্যবহার করলে তা কী হবে রদবদল করা হবে এবং তা ভক্ষণ করা হারাম হবে অবশ্য যদি ওসিয়ত এমন জায়গায় করা হয় বোঝা যায় যে এর থেকে এই জায়গায় করা বেশি ভালো সেটা আলাদা কথা দেখা যাচ্ছে যে মৃত ব্যক্তি তার নিজের বুঝ অনুযায়ী এমন জায়গায় ওষিয়ত করেছে যেখানে করা উচিত নয় তাহলে সেই ওষীয়ত পালন করা যাবে না যদি হারাম ওসিয়ত করে তাহলে ওসিয়ত পালন করা যাবে না যদি সে ওসিয়ত করা যায় মরার আগে বলে আমি আমার সম্পত্তির এত বিঘা সম্পত্তি আমি অমক মাজারে দান করলাম পালন করা যাবে না হারামে যদি হয় তাহলে হারামে দেওয়া যাবে না আমি এত বিঘা সম্পত্তি অমক শিল্প প্রতিষ্ঠান বা নৃত্যগীত প্রতিষ্ঠানের জন্য দান করলাম সে ওষুধ পালন করা যাবে যাবে না ক্ষেত্রে অন্য কথা কোনো ওয়ারেসের নামে ওসিয়ত করা হলে ওয়ারেসের সে মাল খাওয়া হারাম না যেমন মনে করুন আপনার মাত্র একটি বা দুটি মেয়ে আছে আপনি মারা যাওয়ার পর আপনার সম্পত্তির মালিক কে হবে ওই দুটি মেয়ে সম্পূর্ণ সম্পূর্ণ মালিক হবে না কতটা মালিক হবে একটা মেয়ে হলে অর্ধেক মালিক হবে আর দুটো বা তার বেশি মেয়ে হলে তিন ভাগের দুই ভাগের মালিক হবে বাকি এক ভাগ থাকবে সেই এক ভাগ কে খাবে যদি চাচা থাকে চাচা ফুফু থাকে বা মৃত ব্যক্তির ভাই বোন থাকে তারা মালিক হবে এখন মৃত ব্যক্তি দেখলো আমি কষ্ট করে মাল সম্পত্তি কামিয়েছি আমার ভাইরা আমাদের ভাইদের সাথে বনে না হয় না তাদেরকে কেন আতে অতএবিত থাকতে সমস্ত সম্পত্তি দুটো মেয়ের নামে বা নিজের মেয়ের নামে লিখে যায় ফাঁকি দেয় কাকে ভাইকে ফাঁকি দেয় এই ক্ষেত্রে মেয়েদের উচিত নয় যে বাপ লিখে দিয়েছে বলে আমরা খাবো তা নয় বরং হকদারের হক ফিরিয়ে দেওয়া উচিত এমন ওসিয়ত জায়জ নয় আর এমন ওসিয়ত মেনে সমস্ত মাল ভক্ষণ করা যায় নয় যেহেতু আল্লাহর ভাগ বন্টনে হস্তক্ষেপ করা হয় এই আল্লাহ আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন এবং বলেছেন তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে করা হয়েছে ফরজ করা হয়েছে তোমাদের কারো মৃত্যু উপস্থিত হলে এবং সে সম্পদ ছেড়ে গেলে সে যেন ওসিয়ত করে লিলওয়ালি দাইনিওয়ালা আক্রাবিন এখানে মা বাপের নামে ওসিয়ত করার কথা এসেছে কিন্তু হাদিস অনুসারে এই আয়াতের এই অংশটুকু মানসুখ। তার মানে মা বাপ হচ্ছে ওয়ারেস আর মা বাপের নামে ওসিয়ত করা যাবে না যেহেতু মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন লাসইয়তা লেয়ারেস কোরআনের কোন কোনো অংশ হাদিস দ্বারা খাইত না আত্মীয়র জন্য করা যাবে যে এটা হচ্ছে মোত্তাহিনের অধিকার এরপরে যদি কোন ওসিয়ত কারির কাছ থেকে কোনো বে কিংবা গোনার পাপাচারের ভয় হয় এবং তার মাঝে যদি কেউ ইস্লাহ করে দেয় সন্ধি করে দেয় কিংবা সংশোধন করে দেয় তাহলে তার জন্য কোনো গোনাহ নেই ইন আল্লাহ রাহিম আল্লাহ তালা গফরুর রাহিম এখানে যেটা বুঝতে পারলাম যে যার জন্য ওসিয়ত করা হবে তাকে ওসিয়তের হকদার হতে হবে আর যখন তার নামে ওসিয়ত করা হবে তখন তা পরিবর্তন করা যাবে না তাতে কারচুপি করা যাবে না তাতে কাপছাঁট করা যাবে না তাতে কোনো নকল বা অন্য কিছু করে একজনের ওসিয়া আর একজনের ঘরে একজনের অধিকার একজনের ঘাড়ে দিয়ে এরকম করা যাবে না তাহলে সে হবে পাপাচারি গোনাহার এটা হলো আমাদের কোরআনের বিধান মহানবী সাল আলি আসাল্লাম অতিরিক্ত নির্দেশ দিয়ে বলেছেন আদিলু এদিল যদি তোমরা সন্তানদের জন্য কিছু দিতে চাও সন্তান আছে পাঁচ সন্তান আপনি বলবেন যে আমার এই ছেলেটা ভালো একে আমি বেশি সম্পত্তি দেবো চলবে চলবে না পাঁচ সন্তান আপনার কাছে সমান সবাই সমান ভাগ পাবে অতএব এই ছেলেটা আমার কোলপোচা ছেলে আমার ছোট ছেলে একে বেশি দাও ওরা বড় ছেলে ওরা মানুষ হয়ে গেছে ইত্যাদি আল্লাহর বিধানে এরকম নেই যখন আপনি কিছু দেবেন মিরাস ওটা তো মীর কথা কিন্তু যখন আপনি জীবন থাকতে আপনি কোনো ছেলেকে কিছু দেবেন তখন সমস্ত ছেলেকে সমানভাবে দিতে হবে এমন কি কোন কোন ওলামা বলছেন যদি মেয়ে থাকে মেয়েকেও সমান ভাগ দিতে হবে অথচ মিরাসের ভাগ মেয়ের হচ্ছে অর্ধেক কিন্তু জীবন থাকতে যদি আপনি তাকে কিছু হেবা করতে চান কিছু দান করতে চান তাহলে ছেলেদের ক্ষেত্রেও সমান ভাগে ভাগ করতে হবে রকম অন্যায়াচরণ করা যাবে না রসুল্লা সাল্লাম বলছেন অন্য আপনার ওয়ারেস হবে তার নামে উইল করা যায় নয় আপনি যদি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন আর ভালোবাসায় পাগল হয়ে অনেকে পাগলামি করে কিংবা স্ত্রী যদি সেই রকম আপনার কাছে তার অনেক মর্যাদা থাকে মনে করুন আপনার বয়স বেশি আসছে তার বয়স কম এখন সেই মেয়েকে রাখতে হলে একটু বেশি আদর করতে হয় বেশি আদর করতে গেলে সে তখন আবদার করলো আমার নামে বাড়িটা লিখে দাও আমার নামে সম্পত্তি দাও আর আপনি এমনি গলে গেলেন যেমন আগুনের কাছে মোম গলে যায় দিয়ে তার নামে বাড়িটা লিখে দিলেন আপনার অন্য বারেস আছে কিংবা আপনার সন্তান আছে আগের স্ত্রী সন্তান আছে কিংবা আপনার ভাইরা হয়তো মালিক হতে পারে কিন্তু আপনি করলেন কি সম্পূর্ণটা কার নামে লিখে দিলেন আপনার সেই আদরিনী বইয়ের নামে জায়েজ না না জায়েস বউ আপনার ওয়ারেস না ওয়ারেস না ওয়ারেস সেই বইয়ের নামে সম্পত্তি আপনি লিখে দিলে পরে আপনি অন্যায় কাজ করলেন বইয়ের নামে জায়গা লিখে দিলেন বইয়ের নামে বাড়ি লিখে দিলেন মানলাম আপনি বউকে ভালোবাসেন কিন্তু ভালোবাসার মানে এই নয় যে সমস্ত কিছু উজার করে দাও এমনকি যে জিনিস দেওয়ার অধিকার আপনার নেই সেই জিনিস আপনি তাকে সমস্ত ভাবে হ্যাঁ তার যদি মোহরের অধিকার থাকে মনে করুন এক লাখ টাকা মোহর বেঁধেছেন ধার শোধ করতে পারছেন না আপনার কাঁচা টাকা নেই সেই ক্ষেত্রে যদি আপনি এক লাখ টাকা জমি তার নামে লিখে দেন অসুবিধা নেই কারণ তার মোহর তার প্রাপ্য তাকে দিতে হবে আপনি শোধ করতে পারছেন না অনেক ক্ষেত্রে ঋণ শোধ করতে হবে জমি করে এখন আপনি আপনার স্ত্রী ঋণ শোধ করবেন কি করে জমি বিক্রি করে তাতে সমস্যা হবে না মাত্র মেয়ে সন্তান আছে বলে ভাই বোনকে বঞ্চিত করে আমি মেয়েদের নামে সব লিখে দেবেন তাও হবে না আগেই বললাম কাউকে বঞ্চিত করে কারোর নামে সব লিখে দেওয়া যায়জ নয় হয়তো কারোর সঙ্গে কার সম্পর্ক আছে এমনও কি আমি বলে রাখছি আমাদের দেশে কোনো কোন পরিবারের নিয়ম আছে যদি কোনো বিদ্রোহী ছেলে অথবা মেয়ে মা বাপের কথা না শুনে ওই যে ইয়ে করে বিয়ে করে ঘর থেকে পালিয়ে যায় এবং বহুদিন ঘরের বাইরে থাকে অনেক সময়ে তাদেরকে ঘর ঢুকতে দেওয়া হয় না ঘর ঢুকতে দেওয়া হয় না শাস্তি স্বরূপ তা বলে শাস্তি স্বরূপ আপনি তাদেরকে আপনার সম্পত্তি থেকে বঞ্চিত করবেন এটা হতে পারে না কারণ সম্পত্তির উৎপত্তির অধিকার তাদের আছে একমাত্র যদি কাফের হয়ে যায় যদি মোরতাদ হয়ে যায় তাহলে আপনি বঞ্চিত করতে পারেন বরং সে ছড়তভাবেই পাবে না সরিয়তভাবে ছড়তগতভাবে সে ওই সম্পত্তির মালিকই হবে না কিন্তু আপনি বলবেন আমি তাকে বঞ্চিত করব আমি তাকে মানে ত্যাযপুত্র করব। ত্যায্যপুত্র বলে না ত্যাজ্যপুত্র করা মানে সে আমার পুত্র নয় সে আমার বিদ্রোহী সে আমার ঘর ছেড়ে অন্যায়ভাবে এই কাজ করেছে সে বিদ্রোহিনী সে বিবাহ করেছে সে অন্যায়ভাবে বিয়ে করেছে তার সঙ্গে আমার সম্পর্ক নেই আমি তাকে ত্যাজ্যকন্যা করলাম আমি তাকে সম্পত্তির ভাগ দেবো না এমন অধিকার নেই প্রিয়দণ্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসছি ইনশাল্লাহ প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে এসে বাকি কথা পরিবেশন করছি আর তা হলো ওসিয়ত সম্পর্কিত কথা ওসিয়ত আল্লাহর পক্ষ থেকে এমন বিধান এসেছে যে বিধানের উল্লঙ্ঘন করা যাবে না এদিক সেদিক করা যাবে না ওসিয়ত নিয়ে খেলা যাবে না আল্লাহ আল্লাহতলা ওসিয়তের গুরুত্ব দিয়েছেন কোরআন মাজিদে মিরাসের আয়াতে এই জন্যেই মিরাস বন্টনের পূর্বে পূর্বেই ওসিয়ত পালন করতে নির্দেশ নির্দেশ দিয়েছেন যখন ঋণ আছে ঋণ পরিশোধ করে দাও ওসিয়ত করে গেছে ওসিয়ত মসজিদে এক বিকে দিও কি মাদ্রাসায় এক বিকে দিও বলে গেছে সেই ওসিয়ত করা সম্পত্তি আগে বের করে নাও তারপর যেটা থাকবে সেইটা আল্লাহর বিধি বন্টন অনুযায়ী বন্টন করো পরবর্তী করার পর কিন্তু কেউ ক্ষতিগ্রস্ত হবে না ওসিয়াতাম আল্লাহ আবার আল্লাহর পক্ষ থেকে খাস ওসিয়ত ওসিয়ত পালন করো ঋণ পরিশোধ করো আর কেউ কারো যেন ক্ষতি না করে বা ক্ষতিগ্রস্ত না হয় এটা আবার খাস আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহ ওসৈয়ত ওসইয়াল্লাহ আলিমিম আর আল্লাহ সর্বজ্ঞাতা ধৈর্যশীল মোট কথা হলো যে ওসিয়তের গুরুত্ব বয়ান করে মহান আল্লাহ তারা আমাদেরকে ওসিয়তে গর্বর না করতে বলেছেন আদেশ করেছেন এবং ওসিয়তে যাতে একজনের মাল অপরজনে না খায় ওআরএস যেন কোনো ওসিয়ত না খেতে পারে তার নির্দেশ দিয়েছেন এ কথা বুঝতে পারলেন এরকমই হকদারের মাল আছে ওয়াকফের মাল কিছু মাল ওয়াকফ করা হয় কোন কিছুর জন্য কোন প্রতিষ্ঠানের জন্য যখন কোনো মুসলমান ওয়াকফে করে যায় ওয়াকফের সম্পত্তি ব্যক্তিগতভাবে ভোগ করা যায় না মনে করুন আপনি হচ্ছেন ওয়াকফ স্টেটের মালিক পরিদর্শক তত্ত্বাবধায়ক ইত্যাদি আপনি মসজিদের মতোয়াল্লি মাদ্রাসার সেক্রেটারি ইত্যাদি সেখানে ওয়াকফের সম্পত্তি আছে সেই ওয়াকফের সম্পত্তি আপনি ভোগ দখল করছেন সেই জমি আপনি চাষ করছেন আপনি ভোগ করছেন আর মসজিদকে বুড়ো আঙুল দেখ তাহলে ওয়াকফের মাল ভক্ষণ করছেন নাকি আল্লাহর মাল ভক্ষণ করা যায় সরকারের মাল ভক্ষণ করা যায় তাই না সরকারের মাল ভক্ষণ করা যায় তাই না এই চুরি করে কারেন্ট ব্যবহার করা সমস্যা নেই যায়জ বিনা টিকিটে যাত্রা করা জায়েজ। নাকি সব আরাম এ সব আরাম সরকারি মাল হলেও মাল সরকারি নয় সরকারের মাল তখন সেই সরকারের মাল আপনি চুরি করতে না। করা করা। এটাও একটা এখন ওয়াকফের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আপনি ভক্ষণ করতে পারেন না এতিমখানার মাল মসজিদের মাল হাসপাতাল বা অন্যান্য যে কোনো ওয়াকফের সম্পত্তি আছে কোনোভাবেই কেউ তা ভক্ষণ করতে পারে না তেমনি পরের হক অনেক সময় জমি জায়গা টাকা পয়সা নিয়ে বিবাদ সৃষ্টি হয় সেই বিবাদ মীমাংসার জন্য অনেক সময় থানা পুলিশ কোর্ট কাছারি হাকিমে সাহায্য নিতে হয় কিন্তু সেখানে দলিল প্রমাণ ও সাক্ষী সবুজ ছাড়া মীমাংসা হয় না কোর্টে গেলে কি চাই সেখানে সাক্ষী সবুজ চাই আপনি সাক্ষী প্রমাণ নিয়ে আসুন আপনার স্বপক্ষে ফায়সলা হবে প্রমাণ পেশ করতে না পারলে আপনার বিপক্ষে যাবে আর যদিও আপনি আসল হক তবু আপনি হক পাবেন না যেহেতু হকের যে প্রমাণ আপনি যে তার হকদার সে হকদারিত্বের প্রমাণ আপনি দেননি কোর্টের এই ব্যাপার সুতরাং হাকিমের কাছে দলিল বা সাক্ষী দ্বারা প্রমাণ করতে না পারলে বাধ্যত সে হক আপনার নয় বা যার হাতে আছে মাল সেই তার মালিক যার হাতে আছে সেই তার মালিক দলিল বা সাক্ষী ছাড়া ভিতরের খবর কে বলতে পারে দলিল সাক্ষী কিছু না থাকলে কসমের পালা আছে ইসলামের শরীয়তে কসমের পালা আছে ও বলছে মাল আমার ও বলছে না মাল আমার যে দাবি করবে সে তার জন্য সে দাবি করতে পারে এ মাল আমার কিন্তু যে অস্বীকার করবে এখানে কোনো প্রমাণ নেই সাক্ষী নেই সে খালি দুজন সেক্ষেত্রে যে অস্বীকার করবে তার উপরে কসম আছে হলফ আছে তাকে হলফ করানো হবে সে হলফ করে কসম করে বলবে আল্লাহর কসম করে বলছি কিংবা কোরআন হাতে করে বলছি এই মাল আমার আর দাবি করছে অন্যজন বাদি সে বলছে না ওই মাল আমার আর যার উপরে দাবি করা হচ্ছে প্রতিবাদী সে বলছে না এই মাল আমার তখন হাকিম বা বিচারক হলফ ছাড়া আর কিছুই নেই সাক্ষী নেই সবুত নেই কিছু নেই যে অস্বীকার করবে তাকে তুমি হলফ করে বলো এই মাল আমার যখন এই হলফ করে বলবে এই মাল আমার তখন হাকিম সেই মাল তার নামে যদিও এই মিথ্যা কসম খেয়েছে উপায় নেই কারণ হাকিম তো জানেন না যে মিথ্যা কষম খেয়েছে আল্লাহ জানে আল্লাহ যেহেতু জানেন আল্লাহ তালা বিচার করবেন কেমতের দিনে এই বিচার কি শেষ বিচার না আর বিচার আছে সেই বিচারের দিনে আল্লাহ ধরবেন কিন্তু এই বিচারে দুনিয়ার যদি সে মিথ্যা কসম করে পরের মাল খায় সে খেতে পারবে কিন্তু তার জন্য হালাল না অনেক সময়ে এইভাবে কসমের পালা এসে কসম খায় আর কসম যদি সত্য করে খায় মিথ্যা কসম না খায় তাহলে তার মাল হাকিম বা বিচারক তো আর গায়েবের খবর জানে না তিনি বাহ্যিক দলিল সাক্ষী প্রমাণ সহ নিয়ে বিচার করে দেবেন বাজ্য দৃষ্টিতে সঠিক হলে সঠিক ব্যাঠিক হলে ব্যাঠিক। তিনি বুঝতে পারবেন না প্রতিবাদী জেনে শুনে যদি বাদীর ওই ফয়েসলা অনুযায়ী গ্রহণ করে সে জানছে যে মাল আমার নয় অথচ যে কোনোভাবে হয়তো এমন সবুজ পেশ করলো এমন সাক্ষী পেশ করলো কিংবা কসম পেশ করলো করার পর সে ওই মালকে নিজের বলে নিজের স্বপক্ষে বিচার করে নিল বিচারকের ফয়সালা পরের হারাম মালকে ফালাল করতে পারে না আপনি আইনের সাহায্য নিয়ে কোন হারাম মালকে হালাল করতে পারেন না আপনি হয়তো বলবেন আমাকে সরকার দিয়েছে বা সরকারের কোর্টের বিচারে মাল আমার হয়ে গেছে কিন্তু আপনি জানেন যে মালের হকদার আপনি নন সেই ক্ষেত্রে বিচারকের বিচার আপনার হারাম মালকে হালাল করতে পারে না সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে সে ব্যাপারে হাদিসে অনেক কথা এসেছে ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্বে এসব আলোচনা করব সময় শেষ হয়ে এসেছে যদি এর মধ্যে কোনো প্রশ্ন থাকে আপনারা তার পোতা বা নাতির নামে লিখে দেয় বা অন্য কোনোকে না দেয় তার বিধান কি ওসিয়ত করা যেটা জায়েজ। সেটা হচ্ছে যদি দেখা যায় যে নাতি পোতা দুই ছেলে দুই ছেলে তার মধ্যে বড় ছেলের ছেলে মেয়ে আছে ছোট ছেলেরও ছেলে মেয়ে আছে এখন বড় ছেলে মারা গেছে বড় ছেলে মারা গেলে তারপর যদি মারা যায় এ মারা যায় তাহলে ওয়ারেস হবে কে ছোট ছেলে বড় ছেলের ছেলেরা ওয়ারেস হবে না সেই ক্ষেত্রে দাদা তার জীবদ্দশায় দেখবে যে আমার বড় ছেলে মারা গেছে তার ছেলেরা আমি মারা গেলে ওয়ারেস হবে না আমার ছোট ছেলের সব সম্পত্তি পেয়ে যাবে সেই ক্ষেত্রে দাদার উচিত হলো ওই ছেলেদের নামে ওসিয়ত করে যাওয়া এ হচ্ছে ওয়াজেব ওসিয়ত বলা হয় একে তার কারণ ওই ছেলেরা অসহায় ঘুরে বেড়াবে এটা হতে পারে না এই আল্লাহ ওসিহতের বিধান দিয়েছেন যে এরা যেহেতু মালিক হচ্ছে না ওয়ারেস হচ্ছে না সেহেতু দাদার উচিত এদের নামে কিছু ওসিয়ত করে যাওয়া তবে সেই ওসিয়তটা হবে এক তৃতীয়াংশের ভিতরে এক তৃতীয়াংশের বেশি যেন না হয় এ হবে না যে আমি আপনি এক তৃতীয়াংশের বেশি ওদের নামে লিখে দিলেন তা না বাকি এক তৃতীয়াংশ যদি আপনি দেন তাও কাসির অনেক দেওয়ার পর যে মালটা থাকবে ছেলে ওয়ারেস হবে আর যদি কোন দাদা অন্য ওয়ারিসদেরকে বঞ্চিত করে নাতিপোতার নামে সব লিখে দেয় এটা বুঝতেই পাচ্ছেন। হকদারের হক নষ্ট করা আল্লাহর বিধানে হস্তক্ষেপ করা আল্লাহ বললেন এর জন্য এত এর জন্য এত এর জন্য দুয়ানা এর জন্য ছয় না বাইর জন্য জন্য না বলে দেওয়া হয়েছে আল্লাহ বলে দিয়েছেন এর জন্য অর্ধেক এর জন্য একের তিন এর জন্য একের চার আল্লাহ তালার হিসাব বলে দেওয়া হয়েছে আর আপনি সেটাকে উল্টে দিয়ে বললেন আল্লাহ তোমার হিসাবে গোলমাল আছে তোমার মাপে ঠিক নেই আমি যেটা করছি এটা ঠিক আপনি একজনের নামে দুজনের নামে লিখে দিলেন বাকিকে বঞ্চিত করলেন এটা কত বড় আল্লাহ বিরোধিতা করলেন তাই না আল্লাহ বিরোধিতা করলেন এটা হচ্ছে আল্লাহর বিধান এই আল্লাহর বিধানে হস্তক্ষেপ করা বা ফের করা নিশ্চয়ই বড় পাপ মহাপাপ আল্লাহর প্রতিদ্বন্দ্বিতা করা এটা বিশাল পাপ এই জন্য কোনো ক্রমেই যায়জ না আল্লাহ তালা যাকে যেমন মত দিয়েছে এমন কি জীবিত অবস্থায় মেরাজ বন্টন করাও যায়জ না আপনি হয়তো ভয় করছেন আমি মারা যাব ছেলেটা আমার ঝগড়া করবে ঝামেলা করবে তার জন্য আগে থেকে যে যতটা পাবে আপনি যে যতটা পাবে সে ততটাই তাকে নামে লিখে দিচ্ছেন এটাও যায়জ না কেন মেরাজ কাকে বলে মেরাজ মানে হচ্ছে মৃত ব্যক্তি ত্যক্ত সম্পত্তি আপনি মরলেন না তার আগেই আপনি ত্যাক্ত সম্পত্তি ভাগ করে দিলেন এমনও হতে পারে যে আপনার সামনে এক ছেলে মারা যাবে আপনি আজকে লিখে দিয়ে এলেন কালকে আপনার এক ছেলে মারা গেল তারপর তার ছেলেরা মালিক হবে সেই ছেলে মালিক হবে যে ছেলে মারা গেল সেই ছেলে কি মেরাস অথচ আপনি তার নামে লিখে দিয়ে চলে গেলেন আপনি জীবিত অবস্থায় নিজের মেরাজ ভাগ করতে পারেন না ওলা মারা বলছেন না তুমি মারা গেলে যে যার ভাগ সে তার নেবে তারা ঝগড়া করলে তারা বুঝবে আপনি কবর থেকে চিন্তা করবেন কেন আপনাকে কবর থেকে চিন্তা করার প্রয়োজন হবে না আপনি নিজের আমল নিয়ে হিসাব দেন আপনি নিজে বুঝুন এখানে চাচা আপন জান বাচা আপনি যতটা পেরেছেন করেছেন বড়জোর আপনি উপদেশে বলতে পারেন বাবারা এই সম্পত্তি আছে তোমরা এইভাবে ভাগ হবে এই ভাগ নিয়েও কোনো রকমের ঝগড়া ঝামেলা করোনা আপনি ঝগড়া ঝামেলা হবে বলে লিখে দিয়ে যাবেন আর যখন লিখে দেবেন তখন তার উপায় না ভালো ঘরটা এক নামে দিলেন ভাঙা ঘরটা একজনের নামে দিলেন ভালো জমিটা একজনের নামে দিলেন তাতেও তো সমস্যা সমস্যা থেকেই গেল পরবর্তীতে কেউ আপনার নামে দোয়া করলো আর কেউ বদ করল করলো তাহলে লাভটা কি হলো অতএব আপনি ছেড়ে দেন বাবা আমি যা সম্পত্তি ছেড়ে যাচ্ছি ছেড়ে যাচ্ছি তোমরা ইনসাফ মতো ভাগ করে নিও আর আপনি নিজেই আগে থেকে যদি ভাগ বন্টন করে দেন তো এতেও আল্লাহর আইনের হস্তক্ষেপ হতে পারে কারণ আপনি কতদিন বাঁচবেন আপনি জানেন না আর তার আগে কে মরবে আপনার সামনে তাও আপনি জানেন না সুতরাং তা যদি হয় তাহলে আপনি তাকে ওয়ারেস বানালেন যে ওয়ারেস নয় এটা ঠিক না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন পরিষ্কার পরিচ্ছন্ন এবংকুম রাহি